সম্মানিত্রিমী এবং আলোচনা সার হস কিতাব থেকে ইমামি রাহমতুল্লাহ আলীর পর্ব নম্বর ২৬। पर्के आलोचना कारो अधिकार नहीं सकले पथभ्रष्ट जकत कथा आलोचना कर तौहिद কালেমায় শাহাদাত রাহুল্লাহ মুহাম্মদুর রসৌল্লা বিষয়ে আলোচনা করেছেন আর তারপরে শরীয়তের যতগুলি বিধি বিধান রয়েছে সবগুলির প্রতি মানুষ রাখে বিশ্বাস করে তারা কোনো পার্থক্য করে না আর তারপরে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা রয়েছে এইভাবে বিভিন্ন আলোচনা একসাথে এসেছে আজকের আলোচনায় শেষখানে যে আলোচনা আছে তা হচ্ছে বান্দা একজন মমিন মুসলিম মানুষ যেমন আল্লাহর আজাব ভয় করবে তেমন আল্লাহ রী হবে আশা এবং ভয়, দুটো সাথে নিয়ে চলবে তাহলেই সফল হতে পারবে চলেন দেখা যাক প্রথম বিষয় লেখক বলছেন ওয়ালাম আর জেনে রাখো আন্না সালাত ফরজ সলাত হচ্ছে পাঁচ অক্ত হচ্ছে লাই ওজাদ ও ফিহীন তাতে বেশি করাও চলবে না ওলায়ুন কাসো ফি মাকি ও কাসু এবং কম করাও চলবে না ফি মাকি এবং সেই না। আর কম করা তা আদায় করতে হবে পাঁচ অত্তর সালাদ তার নির্ধারিত সময়ে যার শুরু রয়েছে শেষ রয়েছে ফরাজ হওয়ার সাথে সাথে তার পরের দিন ইসলামের কাছে দুই দিন অবস্থান করেছোমের সাথে প্রথম দিন আউ্বাল অক্তে সালাত আদি করেছেন দ্বিতীয় দিন শেষ অক্ আর তারপরে বলেছেন যে হে মোহাম্মদ সাল্লি জিবরা স্বয়ং শিক্ষা দিচ্ছেন বলছেন যে এই যে পাঁচ এর সলা হচ্ছে এই যে দুটো সময় প্রথম দিন আর শেষ দিন পড়াইলাম আউয়াল এবং শেষ অক্ত এর মাঝখানে বা এর ভিতরেই সালাতগুলি আদায় করতে হবে সময় শুরু হওয়ার আগে কেউ সলাত আদায় করে সেই সালাত কবুল হবে না কারণ সালাতের জন্য একটি শর্ত হচ্ছে দখুল রক্ত সময় শুরু হওয়া সময় আরম্ভ হওয়া প্রধান স্বরূপ জহরের আজকাল হচ্ছে এগারোটা সাঁত্রিশ বা আটত্রিশ ধরেন কেউ যদি তার পাঁচ মিনিট দশ মিনিট আগে আদায় করে নেই ফরজটা হবে না বেশি আগে বললাম পাঁচ দশ মিনিট আগে যাওয়াল হয়নি তার আগে আদায় করলে হবে না সলাতে এর অক্ত শুরু হওয়ার পর থেকে আউতে উত্তম অধিকাংশ বাকি সবগুলি সলাদ আপতে পড়া উত্তম কিন্তু আওয়ালক তো জরুরি না অনেকে বাড়াবাড়ি করে কিন্তু বিশেষ করে বেশ কিছু মহিলা ধার্মিক হয়েছে তাদের প্রশ্ন থেকে বোঝা যায় সময় যে এটা একদম যেমনই সময় শুরু হয়েছে আউ্লক হয়েছে আজান হয়েছে সাথে সাথে অথচ ছেলে মেয়েদের প্রতি সেটা অনেক সময় এই আউ্বালক্তের উত্তমের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ খরচ এখন ছেলে দেখতে হবে অথবা স্বামীর সেবা বাইরে থেকে এসছে না আজান হয়ে গেছে আমি এক্ষুনি নামাজ পড়বো এক দিকে বেশি আজান হয়েছে গিয়ে আর দিকে ব্যালেন্স উল্টা পাল্টা করে দেয় আসলে দিনের অজ্ঞতার কারণে বা আবেগের কারণে অজ্ঞতাও কাজ করে আর অজ্ঞদের মধ্যে আবেগ বেশি মানে এলএম থাকলে তো এলেমের ওজন মাফতে পারছে না সুতরাং আবেগ আপনার উপর প্রভাব ফেলতে পারবে না এজন্য যতগুলি আজকাল জঙ্গি মুসলিমদের মধ্যে যুবক কোলাপান বেরোচ্ছে এরা কেউ আলেম নাই কিন্তু মাদ্রাসা পড়া যোগ্য কেউ না সামান্য কিছু মাদ্রাসা পড়েছে আর না হলে বেশিরভাগই মাদ্রাসা পড়েনি স্কুল কলেজে পড়েছে একটু ধার্মিক হয়েছে জঙ্গি পড়া শুরু করে দিয়েছে কারণ আবেগ দিয়ে কাজ নিয়েছে এলএম দিয়ে কাজ নেয়নি দলিল দিয়ে কাজ নেয়নি এলিম শেখা জরুরি এলিম আপনাকে সমস্ত একবার গুমরাহি থেকে বাঁচাবে যেমন ফরজে ঘাটতি থেকে বাঁচাবে হারাম নাজেজ থেকে বাঁচাবে শির বেদার থেকে বাঁচাবে তেমনি চরম পদ্ধা থেকে বাড়াবাড়ি থেকে বাঁচাবে তো সলাদ দেরি পড়া যায় জহরের সলাদ আছেন মাঠের ঘটে আছেন সাইডে আছেন ওখানে কোন মসজিদ নেই যে জামাত অজেব হয়ে আছে ফরজ হয়ে আছে আপনি যদি ঘন্টা পরে পড়েন এমন কি এক ঘন্টা পরেও পড়েন না জাহাজ কাজ করে দিলেন না আপনি আলোকে বুঝতে হবে অধিকাংশ অতগুলি এক অক্ শেষ হলে আর কক্ত শুরু হয়ে যায় যদিও ফেসি মশলা শুরু করে দিলাম কারণ এগুলো অনেক সময় জরুরি আর আপনার আলহামদুলিল্লাহ আজকে বেশ আগ্রহ নিয়ে এসছেন তো এই বিষয়গুলি ক্লিয়ার যাতে করে আপনাদের সামনে থাকে ওই সময় না আসর পড়া যাবে না পড়া যাবে সূর্য ডুবার সময় তাহলে ওখানে একটু গ্যাপ আছে মাগরে সময় শেষ হলেই এসব শুরু মাঝখানে কোনো গ্যাপ নেই প্রায় সোয়া ঘন্টা এটা আমার দেশের অনেকে জান না আমার বড় বড় আলেমদের কাছ থেকে শোনি সৌদি আরব আলহামদুল্লাহ লেখা পড়াতে বিষয়গুলি সাইন্সের যুগ সব কিছুকে মেপে নেওয়া হচ্ছে যে কতক্ষণ মাগরে সময় থাকে আমরা সারা জীবন ধরে মাদারাসা পড়ে ও আলেম ভাবতাম যে মাগরে পনেরো বিশ মিনিট মধ্যে শেষ করতে হবে নাহলে গেল কাজা হইলো কারণ অন্ধকারে আসছে কিন্তু প্রায় সোয়া ঘন্টা মাগরে সময় থাকে এক ঘন্টা পনেরো মিনিট যেমন কিন্তু আধা ঘন্টা দেরি করি আমরা দশ মিনিটে উজু হয়ে যাবে বাথরুম সারা হয়ে যাবে কেউ বাসা থাকলে বাসা থেকে এসে জামাতির তাহারিমা পেয়ে যাবে এমাম আসছে বিলম্ব হইতে পারে ইত্যাদি মেলা ফায়দা আছে এই দশ মিনিট যে সময় দেওয়া হয় বা বারো মিনিট সময় দেওয়া সৌদি আরবে শুধু রমজানের দিন একটু বেশি দেওয়া হয় পনেরো মিনিট আঠারো মিনিট দেওয়া হয় তাতে এফতার টেফতার করে এসে জামাত ধরতে পারে তো মাদারে সময় শেষ হলেই এসা শুরু কিন্তু সৌদি আরবের দেড় ঘন্টা পরে এসার আজান দা হয় তার মানে এসা অলরেডি আওয়ালো তো শুরু হয়েছে কিন্তু এসা একটু বিলম্ব করলে বেশি উত্তম তো বেশি বিলম্ব আবার এই দেশে খুব তাড়াতাড়ি এসা হয় আমাদের দেশের তুলনায় দেড় ঘন্টা মানে আর পনেরো মিনিট করে তারপরে তখন ফজর শুরু কিনা হ্যাঁ শুরু কিনা যারা বলছে যে এশার অর্থ অর্ধেক রাত হইলেই নিষ্ফল হইলেই সময় শেষ অর্ধেক রাতের পরে তো ফজরের সময় হয়নি তাহলে সূর্য অস্ত হওয়া থেকে শুরু করে ফজরের অ্যন্ত শুভ সাদে ফজর আজানের সময় হওয়া পর্যন্ত যখন সাহারি খাওয়া হারাম আর আজান দিতে পারবেন আপনি আর ফজর পড়তে পারবেন তলি সূর্য উঠা পর্যন্ত তাতে ভুল হয়ে যাবে তো অর্ধেক রাত পর্যন্ত বেশ কিছু হাদিস আছে অর্ধেক রাত অথবা ষোলো রাতের তিন ভাগের এক ভাগ এরপর আছে তো কেউ কেউ ভেবেছে যে নৌখানি শেষ আর তারপরে এসার ও টাইম নাই আর ফজরও নাই এখানে গিয়েছে কিন্তু উত্তম সময় হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত অনুত্তম অনুত্তম কে হয়তো অনিচ্ছা কিন্তু ঘুমিয়ে গেছিল আর ঘুম ভেঙেছে তখন দেখেছে যাচ্ছে রাত হয়ে গেছে রাত দুটা হয়ে গেছে একটা হয়ে গেছে তাহলে তার সলাত কাজা হয়নি তারা হয়নি তার এসার সময় আছে কিন্তু এসার সময় একবারে সঠিক মতে ফজর আজানের সময় হওয়া পর্যন্ত আউয়ালক্তলে যখন শুভ সাদেক হবে হ্যাঁ পূর্ব আকাশ चौड़ा शुभ सदेक मान सत्यारे भोर फर शेष हो कखर शेष समय कौन एखे दो समय आज এখানে দুটো সময় আছে যেমন দুটো সময় বললাম ঠিক এরকম একটা সময় হচ্ছে একবারে এমন ফরসা করে এমন ফরসা করে যে আর ওদের ফজর পড়ে বেরিয়ে দশ পনেরো মিনিট হয়তো থাকে এটা অপছন্দিনী অক্তে তারা সলাদকে নিয়ে চলে যাচ্ছে পছন্দনীয় অক্ত হচ্ছে ভোরের অন্ধকার আলাস আছে এখন একবারে দুনিয়া একবার আলোকিত হয়ে যায়নি ফর্ষা হয়ে যায়নি এই সময়টি পড়ে যখন মহিলারা ফিরে আসছেন তাদেরকে চেনা যেত না ভোরের অন্ধকারই শুরু হবে আর ভোরের অন্ধকারে শেষ হয়ে যাবে তারপরে যে সময়টা প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি এই সময়টা তারপরে সূর্য ওঠা থেকে সূর্য গড়া পর্যন্ত এই সময়টা এমন এক সময় যে সময় কোন সালাতের সময় নাই না আগেরটা না ফজরের সময় আর না জোর বোঝা গেছে তাহলে এই পাঁচ অক্ত বলে দিল সময়ে সলাত আর করতে হবে অফিস সাফারে রাখা থান আর সফরে ইল্লাল সলা ছাড়া মাগরিব কসর নেই দুই রাখ সলাহলে দুই রাকাত কোন সলাদ গুলি চার রাখাত বিশিষ্ট সলাদ কসর করে চারের জায়গায় দুই আর যেই সলাদ দুই সেটাও দুই দিনের ভেতর আপনারা শুধু জানেন বেতর যেটা রাতের বেতর কিন্তু দিনে দিন যতগুলি সলাদ পড়লেন জোড়া জোড়া পড়তে পড়তে শেষ কানে গিয়ে যখন মাঘরেব পড়লেন তখন কি হয়ে গেল শেষখানে বেতর পড়ে নিলেন সেটাই উত্তম দিয়ে কি হয়ে গেল হ্যাঁ রাতের ভিতর রাতের হয়ে গেল ইন্নআল্লা আল্লাহ বেজড় এজন্য বেজোড় পছন্দ করেন খামান কাল আকসার আমিন খামসেন কেউ যদি বলে যে পাঁচের চাইতে বেশি আমরা গুনাগার পাপি তাপি সারা জীবন অনেক নামাজ ছুটেছি এখন আমরা প্রতি অক্ এক করে বেশি পড়ব যে উমরি কাজা করব। এটা তো বাস্তব উদাহরণ অবাস্তব উদাহরণ না দিয়ে কাল্পনিক উদাহরণে বাস্তব উদাহরণ দিলাম ভারত বাংলাদেশের বিদাতি সমাজের ভাইরা মনে রাখি করে তার মধ্যে বিনা কারণে সকলে যদি কেউ ছাড়ে হাটে গেছেন বাজার গেছেন ঢাকা ঘুরতে গেছেন ও দিন পার্ক মার্ক এই সেই এখানা ঘুরতে ঘুরতে যতবার পড়েন কারণ আপনি বিনা কারণে কারণ হচ্ছে ভুলে যাওয়া না হলে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া এর সাথে মজবুরি লাগাইতে পারেন ঘুমিয়ে যাওয়ার কি কেউ হয়তো কিছুক্ষণের জন্য অনেক ওরা বলছেন যে ওই ঘুমন্ত ব্যক্তির করে ও কাজা করবে আচ্ছা তারপর নিরুপায় ব্যক্তি এমন জন্মের শিকার হয়েছে এমন পরিস্থিতির শিকার হয়েছে যেখানে ও চলাপ পড়ার সুযোগ পাইনি আমি এইরকম অফিসার মেলা দেখেছি মুসলিম সমাজে দিন অফিস করেছে জানতো না মনে করছে পল্লিত হইল মাদ্রাসা যখন ছাতরে ছিলাম তখন এইরকম একজন অফিসার নামাজ পড়ছে তো বলছে জোহর ছুঁতে আছে অফিসে ছিলাম আসর ছুঁটে আছে মাগরে পড়লাম তারপর এসা পরে তো এইগুলো পড়ছিস কবল হবে না খেলতামশা নয় তিনি বলছেন এই ফরজ সালাত একজন বেদুইন এসে জিজ্ঞেস করলাম এছাড়াও কি আমার উপর এমন কোন দায়ী দায়িত্ব আছে যে পড়তেই হবে এমন কোন ফরজ দায়িত্ব নেই তবে অতিরিক্ত যদি কর তা ওটা মুশকিল আরবি অনারবদের জন্য আর নফলটাও আরবি অফল তাহলে বোঝা গেল যে নফল কথাটি অত্যন্ত ব্যাপক কিন্তু আমাদের দেশীয় নফল অত্যন্ত সীমিত দেশীয় নফল বেতর সন্ন্যাত আলোকে ফরজের উপর অতিরিক্ত যতগুলি আছে সবগুলি নফল মানে অতিরিক্ত নফল আলাল ফরিজা ফরজের চাইতে অতিরিক্ত বেতর কিন্তু নফলের সাথে সেটা শুননাতে মোয়াক্কা দাও দুই রাখা সোননাথ নফলের সাথে সোনাতে রাতে বাগুলো বিশুদ্ধ পরিভাষা তো এই সোনাতে রাতে বাগুলি এগুলি হচ্ছে সুন্নাত এবং নফল। এক অর্থে নফল আর অর্থে কোন অর্থে সন্নাথ যে বিশ্বাস হাদিসে এই কথা এসেছে সলাৎ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তারপরে সাহিব ছিল দুই রাখাত যে সকাল সন্ধ্যা প্রথম রাজ অক্ত পাঁচ অক্ট সালাদরজ হওয়ার আগে সকালে সলাদ পড়তেন আর সন্ধ্যা করে তারপরে খুব দ্রুত অল্প সময়ের ভিতরে হয়তো সেই দিনে তারপরে মানে এই ক্ষেত্রে বেশি সময় নাই যেরকম চলেছে দুই টাকা দুই রাখাতে ফরজ ছিল ফিল হাজারে সাফারে মকিম থাকলে থাকলেও হাজার ওই দুই রাখাত সাব্যস্ত রাখা হইল সফরের সলাৎ হিসাবে কসর ও জি হাজার আর বাড়ির সালাতে বা মকিম অবস্থার সলাতে বাড়িয়ে দেওয়া হইলো ফজ দুই থাকলো আর মা রেব তিন এইভাবে সে বখারি তিনশো পঞ্চাশ নম্বর হয়েছে শহী মুসলিম ছয়শ পঁচাশ নম্বর হয়ে যে মানে অক্টোবর মফরোজান নির্ধারিত সময়ে নির্ধারিত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে শুরু শেষ তার সনাত্ত করে দেওয়া হয়েছে যে এই সময় শুরু এই সময় শেষ এ এর মাঝেই আদেই করতে হবে তাই বলছেন লেখক যদি কেউ বেশি বলে সলাৎ বলে ছয় অক্ট পড়ব সাত অক্ত পড়ব প্রত্যেক এক অক্ট করে বেশি পড়বো যাতে করে আমার আগের কাজাগুলো হয়ে যায় অমরি কাজ ফাঁকা দিবতাদা তাহলে সে বেদাতি কাজ করল বেদাতি কাজ করল অন্ধকার করে পড়তে হবে যখন তারকা গলি একবারে যক জগ করে উঠে যাবে আকাশে এই জন্য তখন এসব হয়ে যায় যারা পৃষ্ঠপোষক প্রশংসাকারী তাদেরকে আল্লাহ দূর করুক আল্লাহে দায়িত্ব দূর করুক এরা মত সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফি কেউ যদি পাঁচের কম বলে পাঁচের কম ধর্মীয় আবেগ নিয়ে যেমন আর ধর্মের ক্ষেত্রে পালনের ক্ষেত্রে অবহেলা হ্যাঁ দুনিয়ামুখী যারা অধিকাংশ ফাশেক ফাজেরদের সালাক খেয়াল খুশি সারা জীবনে চার অক্স্ত পড়ে ফজর উঠে না এরকম যদি কেউ করে কেউ যদি এরকম কথা বলে যে না পাঁচ নয় তাহলে আবেগ নিয়ে বলে হ্যাঁ তাহলে বলা যায় কিন্তু অস্বীকার যদি করে অস্বীকার যদি করে বেদা তারপরে বেদাত দুই রকম বেদাত কথাটি আমরা যেটা বুঝি যে বেদাত মানে মুসলিম সে গুন বেদাতে যেগুলি মুসলিম রাখে ইসলামে গন্ডিতে রাখে কিন্তু গুনাগার ফাঁসেক বানায় মিলাদ কেউ যদি করে এ মিলাদুল তাহলে বেদাত গ্যের মুকাপেরা কাফের হবে না কিন্তু মিলা যদি মনে করে নবী হাজির হয়ে গেছেন আল্লাহর সাথে শরিক করলো তাহলে কেউ যদি পাঁচে কম করে এই বিশ্বাস নিয়ে যে না ইসলামের পাঁচ নেই। সলা সে কাহির কারণ সে মেয়ের হাদিস করল স্পষ্ট হাদিস অস্বীকার করে শরীয়দের বিধান অস্বীকার করছে না পাঁচই ফরজ কিন্তু আমার দ্বারা পাঁচ হবেনা আমি চার পড়ব আমি পাঁচ পারবো না সে অস্বীকার করলো সে কাফের ইমতাদা বেদাতে মুকফের আছে মুখাফের কুফুরের মেদাতে আছে যদি অস্বীকার করে তো নিঃসন্দেহে সবার মতে আবু হানিফা সাফি মালে খামত সবার কাছে যত ওলা সবার কাছে কাফের এজন্য জন্য কথাটি শুধু এমনি বুঝলে হবে না যে শুধু বেদাতি মানে মুসলিম বেদাতি বেদাতি হয় না মাজার পাকা করা আর মাজারের সেজদা করা এগুলি বেদাত নয় কিন্তু বেদাতের শিরক সেজদা যখন করলো আল্লাহ ছাড়া অন্য কে সেজদা করা এটা ধর্মে আছে ইসলাম ধর্মের নাই আর সেটাকে ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত করলো ধর্ম মনে করি তো বেদাত্ত বেদাতের ফিট আর আল্লাহ ছাড়া অন্য কে দেখ আল্লাহ আশা করি বুঝতে পারছেন যে বেদাত দুই রকমের বহু ক্ষেত্রে রয়েছে বেদাত কিছু বিদাতে কাফের বানাই মুসরেক বানিয়ে দেয় কিছু বেদাতে ফাঁসে গোনাহার বানাই যেসব বেদাতে ফাঁসে গোনহাগার বানাই সে সব বেদাত করলে মুসলিম থাকে কিন্তু গুনাগার মুসলিম থাকে চোড় ডাকাত অন্য অন্য যারা পাপি রয়েছে তাদের মত আর যেসব বেদাত গুলিতে মুশরেক বানিয়ে দেয় ইসলামের গন্ডি থেকে বের করে দেয় সে হয়ে ইসলাম বেরিয়ে যাওয়া মুরথায়কবালিনা কেউ যদি পাঁচের কম বলে বা পাঁচের বেশি বলে তো আল্লাহ তাদের থেকে কোনো কিছুই কবুল করবেন না আমাদেরকে তো অভিজ্ঞ দান করে নিঃসিয়ান তবে যদি কেউ ভুলে যায় জামাত ছুটে গেলে ভুলে যাও নাকি গাড়ির ভিড় ভাড়ে পড়ে গেছেন জামাত ধরতে পারলেন না যাদের জামাতে পড়লে তো মনে থাকবে এলাম হইলে গেছেন সালাদের মাথায় তারা সালাদ হয়ে গেছে জামাতটা মাত হয়ে গেছে আর নেই অনেক পরে হয়তো খেয়াল হচ্ছে অথবা খেয়াল হইলই না হতে পারে না যদি ভুলে যাই মাজুর তাহলে তার ওজোর গ্রহণযোগ্য সে আল্লাহর কাছে মাজুর মানে ওজোর গ্রহণযোগ্য তার ইয়াতি এজাজা কারা যখনই স্মরণ হবে সেটা তখন আদায় করবে তারপরে ইচ্ছা করে নয় কারণ ঘুমানো অনেক সময় কেউ জাগতেই পারলো না উঠতে পারল না চেষ্টা করেছে অ্যালার্ম লাগে তারপরে ধরবেন না যখন যাগবেন তখনই পড়েন কিন্তু উঠলেন উঠিয়ে দেওয়া হইল বিরক্তি বোধ করলেন হ্যাঁ করে সব বুঝলেন আর তারপরে আচ্ছা একটু শুয়ে নি উঠছি তো আধা ঘন্টা পরে ফচর হব আর একদিকে শুয়ে গেলেন সূর্য উঠিয়ে দিল গুণাগার অবশ্যই কারণ সচেতন হয়েছে না সচেতন না হইলে সেটা ভিন্ন বিষয় ছিল তখনই সলাতটা পড়ে নিবে সেটি তারা সালাত কাইম করো আমার স্মরণের উদ্দেশ্যে একটি হচ্ছে আমার কথা স্মরণ হলে মানে সলা স্মরণ হইলে আল্লাহ স্মরণ হয়েছে যে আল্লাহর হকা বর আছে এই সময় আমার স্মরণের সময় লেবকরি আসা ফিরন আর একটা ছাড় আছে কিছুটা কিছুটা ছাড় সেটা হচ্ছে যদি কেউ মোসাফির হয় যদি দুই তুই জমা করতে পারবে জোহর আসর জমা করতে পারবে আর জমা করতে পারবে। কে ফজরের সাথে পারবে না আসরকে কে সাথে পারবে না আর এসা কে ফজরের সাথে পারবে না বুঝছেন না জি তো এই জমা করার বিধানটি কার সাথে সম্পর্কিত সফরের সাথে সফরের যে বিষয়টি রয়েছে জমা করার এটি অনেক দ্বারা প্রমাণিত এছাড়া আর জমা যে রয়েছে কোন কোন ক্ষেত্রে বলতে পারেন বৃষ্টি এ বিষয়টা তো খুব একতলাফ রয়েছে বৃষ্টি হলে যারা বলেছেন বৃষ্টি কতটা বৃষ্টি হইতে হবে বিষয়গুলি জানতে হবে বৃষ্টির ওপর কেজ করেছে কাদা झड़ हचंड ठंडा बिस्टी क्षतर आशंका आशंका प्रचंड ठंडा तो झड़े झड़ो हावसा घाटे कदा पानी बनने जी क्या क्योंकि मशाइलिखते लाभ रही जी हाँ तरक ओजर हम क्योंकि बिस्टी होते कपड़ भिजार मत जी हाँ আরফার জমা হ্যাঁ ওটা তো হজের সাথে সম্পর্কিত মুজদালিফার জমা আরফ আই জোহর আসর মুজদালিফাই মাগরে বেশ এছাড়া মারদ অসুস্থতা অসুস্থ হালকা মাথা ব্যথা হ্যাঁ দেখি না না উজু করা কষ্ট উজু রাখা কষ্ট ইত্যাদি মানে ভালো মতো অসুখ এরকম বারবার তাকে সলাগ পড়ানো কষ্ট জি হ্যাঁ রকম সাধারণ অসুখ নাই তারপরে ভয় ভীতির সময় দুশ্মনের ভয় যদি থাকে জেহাদের সময় তো নবীন আপন আপনার উক্ত পড়েছেন কিন্তু কিন্তু যদি ভয়ভীতি থাকে ভয়ভীতি জেহাদের ময়দান জেহাদের ময়দানে আছে তো অস্ত্র সাথে আছে আপন আপনার উক্ত পড়বেন বাড়িতেই কিন্তু মসজিদে বাড়ি থেকে বের হওয়া যায় না বাড়ির ভিতরে নিরাপদ বাড়িতে রাস্তায় বের হইলে নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই আল্লাহ না করে এরকমটা হয় মুসলিম সমাজে এবং মুসলিম পরিবেশে যেখানে মুসলিমরা বাস করে মুসলিম দেশে হোক অমুসলিম দেশে আল্লাহ যেন হেফাজত মুসলিম যদি এমনটা হয় কোন রকম জোহরে বেরোতে পেরেছি করে জোহরে পারিনি আসরে পেরেছি জমা করে মাগরে পেরেছি এসা তার আসা যাবে না মানুষ ডাকাতের থাকে পয়সাওয়ালাদের সৌদি আরব থেকে গেছেন পয়সা আছে একসময় এরকম নামে না খুব এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে যেই কিন্তু খুব বেশি ছিল পয়সাওয়ালো মানুষের বাইরে দুশ্মন আছে দুই সোলাতের মাঝখানে মাঝে জমা করা এই জমা তিন প্রকারের দুই প্রকার স্পষ্ট হাতিস তারা প্রমাণিত জামাতাক দিম জোহরের সময় আসর পড়ে নিলেন মাগরে এসা পড়ে নিলেন জামা তাকির আসর সময় জোহর আর এশার সময় মাগরে কোনটা বেশি উত্তম যদি প্রথম অক্টের সময় তাড়াহুড়া না থাকে তাহলে আর জমা করতে হচ্ছে সফরে আপনাকে তাহলে জোহরের সময় আসর পড়া উত্তম মাগরে সময় এসা পড়া উত্তম জমা তার উত্তম কিন্তু যদি এখন সফরে তারা আছে এই সময়টাই আমাকে চলতে হবে যার চালু রাখতে হবে আমাকে সফর কন্টিনিউ করতে হবে জোহরের সময় গাড়ি থামা করেন জমা আছে কেউ কেউ আপত্তিও করেছে মনে সেটা জমা সুরি মানে ধরনগত দেখতে জমা একত্রিত করা কিন্তু আসলে জমা নাই জোহরের শেষ অত্তে জোহর পড়লেন আর যেমনই আসরের সময় হলো তেমন আসরটা পড়ে নিল বা তিন রক্ত পড়তে ছয় সাত ছয় মিনিট ধরেন সাত মিনিট মাগরে সার মাঝখানে মাগরে শেষ অক্ট পড়লেন মাগরে আর তারপর এসা পড়ে নিলেন বাহ্যিক বিশেষ করে এক হাজার একানব্বই শহী মুসলিম সাতশো তিন নম্বর হাদিস বর্ণিত তিনি বলছেন রায় তো রাসুল আল্লাহ আমি রাসুল্লাহ দেখেছি যদি তার সফর চালু রাখাই তাড়াহোড়া থাকতো যে এখন কাছে না থামাটা কষ্ট করা একটা পেট্রোল পাম্প থেকে বাস বেরিয়েছে ধরেন আপনাদের উদাহরণটা দিতে বুঝতে পারবে আর তার দশ মিনিট পনেরো মিনিট পরে বা আধা ঘন্টার আবার মাগরে হয়ে যাচ্ছে বা জহরের সময় হয়ে যাচ্ছে তাহলে স্বাভাবিক একটা জটিলতা হঠাৎ করে আবার আধা ঘন্টার মধ্যে নি তারপরে এসার সাথে খাওয়া দাওয়া হয়ে যা বারবার না থামিয়ে একবার খাওয়া দাওয়া হয়ে যাবে আর এসার সাথে মাগড়ে পড়ে নেব কিন্তু যদি দেখা যায় যে দু তিন ঘন্টা থেকে সফর চলছে আর তারপরে একটু বিরতির প্রয়োজন আছে মানুষ হালকা হবে এসব পায়খানা বাথরুম সারবে মাগরে সময় কাছে আসে তো মাগরে সাথে থাকা সফরকে জরুরি হইতো বা টা থাকতো তার সফরে জার্নি করা ইউরো সাল মাগরে তাহলে মাগরে সালাত বিলম্ব করতেন হাত্তাই এসা মাগরেবকে এসার সাথে জমা করতেন সফরে যখন দুই সলা জমা করতে চাইতেন আখরা জোহর জোহরে বিলম্ব করে দিতেন হাত তেয়াদ আসার আসরের আউয়াল শুরু হয়ে যেত সোম্মাই তার তারপরে দুটো জমা করতেন কিন্তু নব সাল্লা সাল্লাম জামাতক দিব বেশি করেছেন জামাত বেশি উত্তম ফলমূলে এমন ফলমূল যে ফলমূল গুলো সঞ্চিত করে রাখা যায় সব ফলে জাকাত নেই কিন্তু মনে রাখবেন যে ফল যেমন খেজুর খেজুরের জাকাত আছে আম কেউ যদি বলে যে না এগুলো তো বিভিন্ন রকম ভাবে রাখছে কেউ আচার করে রাখছে কেউ আমতাক করে রাখছে আম সত্তা আমের পাকা আমা আমের জাকাত নেই হ্যাঁ আমের জাকাত আছে এটা আপনি পারবেন তারপরে পয়সা আসলো আর তারপরে তখন ওটা থেকে কি করবেন যে টাকাগুলি হইল সেটা অন্য টাকার সাথে মিলিয়ে যদি খেয়ে শেষ না হয় খরচা করে শেষ না হয় তাহলে বছরে অন্য অন্য টাকার সাথে সেই টাকারও জাকাত দিলেন টাকার জাকাত দিচ্ছেন যখন টাকা হয়ে যাচ্ছে কিন্তু আমের জাকাত নেই তবে প্রতিটি ফলে একটা হকার আছে মনে রাখবেন যেটা অনেকে খেয়াল করে না বিশেষ করে আম বাগানের মালিকরা যদি দিনদার না হয় এটা খেয়াল করে না কিন্তু একটা আমের জন্য গরিবের বাচ্চাদেরকে মারধর করে হক আছে এলাকার গরিব মিসকিন গ্রামের গরিব মিসকিন গরিব মিসকিন দুই রকম এক হচ্ছে আসলে গরিব মিসকিন আম কিনে খেতে পারবেনা লিচু কিনে খেতে পারবে না আপনার লিচুর গাছ আছে তাদেরকে খাইতে হবে জি। যেদিন পারবেন আপনি খাওয়াইতে হবে অথবা হয়তো আছে কিন্তু তাদের নাই তারাও যদি চোখের সামনে থাকবে অবশ্যই খাওয়াবেন আর যদি পারেন তো তাদেরকে কিছু কিছু দিলেন জি যারা নেই মোটামুটি স্বচ্ছল কিনে খেতে পারবে তাদেরকে না দিলে চলে কিন্তু গরিব হেলফেল করে তাকাচ্ছে গরিবের বাচ্চারা আম বাগানে চলে যা আমার তখন লিচুর বাগানের লিচুর গাছের আশেপাশে আমরা দেখেছি কত লিচুর গাছের মালিক ছিল কত আম বাগানের মালিক ছিল তাদের অবস্থা খুব খারাপ কিন্তু যারা দান করেছে তুমি খরচ কর আল্লাহ তোমার খরচ করবে আল্লাহ করতেই আছে এই জন্য জি অল হবুব এবং শস্য জি ফসল ধানে গমে জবে যতগুলি আপনার ডাল জাতীয় আছে সবগুলোতে দাবাব এবং গবাদি পশুতে তাহলে স্বর্ণে জাকাত আছে চাঁদিতে ফসল জি চার নম্বর হ্যাঁ গবাদি পশু চারটা হলো আর কোন কিছু বাকি আছে কিছু বাকি নেই কি বাকি আছে না না দেখা যদি মানে কেউ হয়তো এমন কিছু পেল মাটির তলায় মাটির তলায় রেখেছে তাতে তাও সেটা নিশ্চিত হইতে হবে যে এটা মুসলিমদের মালিকানাই ছিল না এই জায়গাটা কাফেরদের এলাকায় ওটা পাওয়া গেছে তাহলে তখন মুসলিমদের মালিকানাধীন নারে জমিটা আমার জাকাতের আলোচনা শুরুতে শুরুতেই কথা বলেছে পাঁচ রকম সম্পাদে জাকাত আছে কি স্বর্ণ চাঁদি আর চাঁদির সাথে টাকা পয়সা নিয়ে নেন হ্যাঁ আর প্রতি বছর জাকা দিতে হবে বাড়ছে আর অতি ঢুক আছে বাড়ছে অতি ঢুক তাহলে প্রতি বছর এইসব করতে হবে যে গত বছর এক লাখ ছিল এবার দেড় লাখ হয়েছে দেড় লাখ দিয়ে তো দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ হয়েছে গেছে পাঁচ লাখের দিতে হবে এবং আছে টাকা পয়সাই ৪০ ভাগের এক ভাগ আড়াই শতাংশ স্বর্ণ চাঁদিতে এবং টাকাই আর খাদ্যদ্রব্য সেচ করা যদি হয় তাহলে তার অর্ধেক মানে বিশ ভাগের চল্লিশ ভাগের ছিল এখন কি হয়ে গেলের এক ভাগ যদি হয় বিনা সেচে হয়ে যাচ্ছে একসময় আমাদের জি হ্যাঁ আর যদি বিনা সেচের হয় তাহলে কত ওসর ওর ওর অর্ধেক মানে দশ ভাগের এক ভাগ হ্যাঁ আড়াই টাকা চল্লিশ ভাগের এক ভাগ নেমে আসবে পাঁচ ভাগের এক ভাগ ওই যে যদি মাটির তলায় কোনো কিছু পেয়ে যান প্রাচীন যুগের প্রাচীন যুগের ধ্বংস এইখানে ছিল ওই হিন্দু রাজাদের এলাকা ছিল এগুলো সব জমিদারি ছিল মুক্তমুখ ছিল সেখানে পাওয়া গেছে তখন হয়েছে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ বিশ ভাগের চল্লিশ ভাগের এক ভাগ হয়েছেন জাকাতে সিরিয়াল টি ভিজেন সুন্দর কথা আমি দেখে দিলাম যে আমি হকদারকে দিলাম আমার ইসতেহাদ মতাম সে হইতে পারে মানুষের কিন্তু যথাসথ আমি নিজের চোখে দেখে কিন্তু পরকে দিয়ে দিলে প্রথম কথা সে অত আমানত আপনি লাখ এক লাখ টাকা জাকাত দেশে বন্টনের জন্য দিলেন কতটা মানুষ নাকিফাদ পেট্রোল ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন শেখ দেশে জাকাত আদায় করতে দেব কাকে দেব আমার আব্বাকে দেবো আমার আব্বা অত দিনদার না। আমি জানছিও রেখে এত পয়সার হিসাবই কারণ বুড়োর হিসাব যত বয়স পড়ে আমার দেশে দিত আমার আমার দিন দার না কাকে দিব আমি তখন একটা উত্তরে বলেছিলাম যে শরীয়তে কোনখানে আছে আপনার বাপকে আর ভাইকে দেবিত করাইতে হবে আমার উদ্দারকে দেবিত করাইতে পারে কোনো ভালো আলম আল্লাহ পরিষ্কার আল্লাহ আমার বিশ্বাস আছে যে ও একটা পয়সা মেরে খাবে না তাকে দিয়ে আমি বিতরণ করতে পারি তেমন কি লোক নেই দুনিয়া তো খুঁজে পাবেন না আছে অবশ্যই আছে খুঁজতো আপনাকে পরকে দিয়ে আপনাকে নিজে যদি আদায় না করতে পারে सरकार क्यों एम सरकार जे सरकार जकत कलेक्शन कर जकत फंड फंड का से जत हकदार विरण करते हैं এমন নয় যে মানব রচিত নাকি না না দেন না এখানে এমাম বলতে মুসলিম শাসক মুসলিম শাসক যারা শরীয় সৌদি আরবে যে টাকাটা সরকার জাকাত ফান্ড কেটে নিচ্ছে ওই টাকাতে আবার আলাদা করে আপনাকে জাকাত দেওয়া লাগবে না কিন্তু অন্যান্য যে পয়সাগুলি আপনার বাড়িতে আছে যেগুলো সরকারের নজরে আসেনি অন্যান্য আরো কিছু সম্পাদক সেগুলো জাকাত অবশ্যই আপনাকে দিতে হবে কারণ আল্লাহর কোরআন কেরিমি কিন্তু সরকারকে জাকাত নিতে বলেছেন যদি সত্যি মুসলিম শাসক হয় তাহলে তাকে নিতে বলেছেন খুজমিনাম নিয়েছেন জাকাত নবী সালামকে সাহাবিরা জাকাত জমা করেছেন দূর দূরান্ত থেকে জাকাত কালেকশন করে নিয়ে এসে জমা করেছেন বাইতুল মাল ছিল তারপরে মাল একটা ফান্ড থেকেছে। আজকাল বিধবাদের চিন্তা আমাকে কে খাইবে এতিমদের চিন্তা গরিব কে খাইবে তালাক্তার চিন্তা আমাকে কে খয়বে। কোন চিন্তরকারের আছে কতজন অসহায় আছে কত কয়েকজন অনাথ এতিম আছে আর সবকে খাওয়াবে হয়ে গেল ঠিক কেনা এই জন্য জাকাত আসলে সরকার যদি এই এই বিষয়গুলি আমার সাথে করেই। তাহলে ভালো কিন্তু এই যে রিলিফ ফান্ড বিতরণে যা দেখছেন তাতে ভালো করে বুঝতে পারছেন যে সরকার বাজেট পাস করে রিলিফের হয়তো এক কোটি টাকা উদাহরণস্বরূপ আর ওই গ্রামে গরিবের কাছে পৌঁছিতে পৌঁছিতে সেটা ক্ষেতে খেতে এক কোটির মধ্যে মনে হয় দশ হাজার বিশ হাজার থাকে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ হেফাজত করে সর্বস্তরে খেয়ানত সর্বস্তরে অনেক সময় ভালো শাসকও সামলাতে পারবেন কি করেছেন আর নিজের ওপর চিন্তা করেন যে আমি সৌদি আরবে আছি আমার জাকাতটা আমি যদি দেশে দিতে চাই তো আমি কাউকে দিয়ে দিব তা আমাকে একটি কয়েকটা পয়সার জাকাত তাও আরেকজনকে ধরতে হচ্ছে এখন ও আমান কিনা এটা বড় আমার চিন্তার বিষয় যদি আর শাসক বিতরণ করে তার মাধ্যমে বিতরণ হয় তারপরে বলছেন ও আলম জেনে রাখো আনা শাহাদ আব্দু হাসুল বলছেন জেনে রাখো যে আন্না আউআাল আল ইসলাম ইসলামের প্রথম কথা এবং প্রথম বাক্য হচ্ছে সাক্ষ্য প্রদান করা ও আন্না মুহাম্মদ আর মুহাম্মদ আল্লাহর আব্দু ও রসুল এটি হচ্ছে ইসলামের প্রথম খুটি তারপরে বলছে ও মাকাল আল্লাহ কামাকাল এবং আল্লাহ যা বলেছেন কামাকাল যেমন বলেছেন তেমনটাই হবে শরিয়তের ক্ষেত্রে যেমন বলেছেন ওইভাবে আদায় করতে হবে কোন কার সৃষ্টিগত বিষয়ে আল্লাহ যা বলেছেন বলেন সেটাই ব্যতিক্রম হতে পারে না আল্লাহ একটা করতে চাইছেন সেটা হচ্ছে না হবে কিন্তু আমাদের অহর হয়ে হচ্ছে মনটা চাই সেমনটা হোক তেমনটা হচ্ছে কি নিজের ঘরেই করতে পারছেন না নিজের ঘরে সামাল মনটা চাইছে যে ছেলে মেয়ে গরিভা মানুষ বলেছেন তার ব্যতিক্রম হয় না তার বরখেলাফ হয় না মানে উল্টো হবে না এটা না আল্লাহ যদি কোন আল্লাহ যদি কোন চূড়ান্ত ফেসলা করেন সেটার বরখেলাফ সার এটার বিপরীত হইতে পারে না সমস্ত বিধিবিধানের প্রতি মান রাখে কোরআন সন্ন্যাদা যা প্রমাণিত তা সবগুলি বিশ্বাস করে আরো জেনে রাখো আন্না সেরা মুসলিমদের বাজারে হাটে কেনা বেচা হয় হালাল হালাল পণ্য হয় তাহলে যা কেনা বেচা হয় কোরআন সুননার আলোকে ইসলামের আলোকে কিতাবের কোরআনের ফায়সলায় ইসলামের ফয়সালায় মুসলমের ফায়সালায় মিনগাইরা ইয়াদ হল তাকে ইরুন আউ জুল ও জৌরুন যদি তাতে কোন রকমের রদবদল না ঘটে কোনো রকমের অবিচার না করা হয় কোন রকমের তাতে জৌর মানে কোন বক্রতা না আসে জৌর ও জুল কাছাকাছি আও খেলাফলিল কোরআন অথবা কোরআনের খেলাফ না হয় আও খেলাফলিল এল বা শরীয়তের জ্ঞানের বা শরীয়তের বিধানের খেলাফ না হয় ব্যবসা বাণিজ্য যায় আসল হচ্ছে ব্যবসা বাণিজ্যে যেমন এখন আমাদের এস সালাত হয়ে গেছে সামনে ফরজ সালাত হচ্ছে কি ফজর জামাত করে সালাত ফজর আগে আমরা পড়তে পারবো না কিন্তু যদি এখন মনে করি আলহামদুলিল্লাহ আমরা তো বেশ কিছু লোক জমা আর চলেন আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে স্বস্তিও লাগছে চলেন ভাই যাই মসজিদে নিষেধ যতক্ষণ করা এ বাদত আসল হচ্ছে তৌকিফ মানে যেখানে আল্লাহ থেমেছেন সেখানে থামতে হবে যেখানে শরীয়ত থেমেছেন সেখানে থামতে হবে তৌকিফ মনে রাখেন আর না আসল হচ্ছে নিষেধ যতক্ষণ প্রমাণ না আছে রোজা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে না ধোকাবাজি গ্রীষ্ম বাধা হচ্ছে অস্পষ্টতা অস্পষ্ট এখানে বিষয়টি ঝগড়ার আশঙ্কা বাধা হচ্ছে ঝগড়ার আশঙ্কা আছে এরকম করলে ইত্যাদি যে বাধাগুলি সরিয়ে তো না কোন অসুবিধা যেমন তারপর বলছেন জেনে রাখো রহমার রহম করুক যে যে বান্দা যেন সব সময় ভয়ে ভীত থাকে সব সময় সর্বদা আবাদান সর্বদা যেন ভয়ে ভীত থাকে যতদিন দুনিয়ায় থাকবে যতদিন আছেন সুস্থ থাকেন অসুস্থ থাকেন ভালো অবস্থায় থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন আল্লাহর ভয়ও রাখবেন আল্লাহর রাজা পকড়ার ভয় আর কি করবেন আশাও রাখবেন আল্লাহ রহমতের আশাও রাখবেন আসার কথাটি পরে আসছে এখন ভয় ভয় যেন থাকে কারণ যতই ভালো কাজ করেন না যে কিসের এত ভালো কাজ কাজ করেছে হতে পারে যে সারা জীবনে কখনো কোন করেননি আর মরণের কয়েক মিনিট আগে বা কয়েক ঘন্টা আগে কয়েকদিন আগে খারাপ হয়ে গেছে হচ্ছে না অনেকে অনেকে খারাপ হয়ে যাচ্ছে সারা জীবন ভালো থাকতে থাকতে কেউ আকিদার ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে কি নিয়ে আল্লা সাথে সাক্ষাৎ করবে কোন অবস্থা আল্লাহর সম্মুখীন হবে জানাও নেই যে কখন আল্লাহর সাথে মোলাকাত আমাদিমে আল খারে যদিও প্রত্যেকটি ভালো কাজ করেছে তারপর যেন অন্তরে সবসময় আল্লাহর ভয় থাকে ভয় আল্লাহ যেন খারাপ অবস্থায় মত না হয় আমি যেন ইসলাম থেকে ফিরে না যাই বিভ্রান্তির দুই হাজার ছয় এগারো নমিস আবু থেকে আনা রাজলার অনেক মানুষ আছে যারা জান্নাতে যাওয়ার কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকে যুগ যুগ ধর করতে থাকে আর আবার কেউ কেউ আছে এমন যে সারা জীবন ধরে দীর্ঘ সময় ধরে জাহান্নদের কাজ করে গেলাম সুম্ম ইউত আমল ব্যামালে আহিল জান্নার তারপরে তার সমাপ্তি ঘটলো জাহ্নদের আমলের মাধ্যমে আর উচিত হবে যেই ব্যক্তি নিজের উপর জুল অত্যাচার করেছে বাড়াবাড়ি করেছে মানে পাপি লোক অনেক পাপ হয়ে গেছে তার জন্য কি উচিত আল্লাহ একতা সে তো যে আল্লাহ এত পাপ করেছে এত পাপ করেছে আমি কি আর মাপ পাব আমি কি আর জাহার নাম থেকে বাঁচতে পারবো না না না না আশা রাখে পাপ হয়ে গেছে এখন কিচ্ছু করার না অতীতে যাওয়া হয়েছে এখন আপনি আল্লাহর কাছে রহমতের আশাবাদী হন তবাও করেন আর আশা করেন আল্লাহ রাজা আহমিন আল্লাহে তালা ইন্দাল মত মরণের সময় আল্লাহ তালার কাছে আশা থেকে সে বিচ্ছিন্ন হবে না আশা রাখবে সবসময় আশা রাখবে ভালো আশা রাখবে সুধারণা রাখবে আর গুনাকে ভয়ও করবেন এই যে দুটো ডানা আল্লা বলেছেন যে একজন মুসলিমের দুটো ডানা হচ্ছে আশা আর ভয় যেমন পাখি দুটো ডানা না থাকলে আকাশে উঠতে পারে না আল্লাহ যদি রহম করেন তো সেটা আল্লাহর অনুগ্রহ ওয়াইন আজ আল্লাহ যদি আজাব দেন ফবে জামিন গুনার কারণে জি আল্লাহ যদি কাউকে শাস্তি দেন ধরেন বিশ্বাস করা এখানে রেখে দি ইনশা আল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে দর শুরু করবো